আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা দিনী ভাতৃমন্ডলী আল্লাহর আলমিনের প্রশংসা এবং শেষ নবী পিএন ধারাবাহিক নামক ইমাম বারবাহরি রহমতুল্লা কিতাব থেকে পর্ব নম্বর 3 আজ সাতাইশে রবি চোদ্দশো বিয়াল্লিশ হেজি মোতাবেক বারো षयटी नहीं आलोचना करब ता हमचिति एवंबर विषय वस्तु लेखक एवं विषय वस्तु एर पर कैकट आलोचन साल इटार उद्देश्य हे पौर कित आई चार आलोचनार्ध्यमे সংক্ষেপে জানতে পারব এর মাধ্যমে যারা বেশি আগ্রহী তারা পুরো কিতাবটি পড়ার অথবা পুরো কিতাবের দাসগুলি ধারাবাহিক শোনার ক্ষেত্রে আগ্রহী হবে আর দ্বিতীয় যে বিষয়টি যারা পলস ব্যস্ত যাদের সময় কম তারা परिचिति विषय बस्तुर आज के प्रथम आलोचना सम्पर्ष नाम किताबस्तु की সালাফদের যুগে সালাব পরে পরে যুগে তার কাছাকাছি সময়গুলি যে লেখকের যেমন যুগ হচ্ছে তিনশো উনত্রিশ তার এতেখাল অর্থাৎ তৃতীয় শতাব্দীর শেষ দিকে তার জামানা ইসলামের প্রথম দিকে তো ওই জামানায় তো পাণ্ডুলিপি ছাপাবার ব্যবস্থা ছিল না পাণ্ডুলিপি হাতে লিখা থাকতো। আর আজকাল কিতাবে যেমন টাইটেল থাকে বিষয়বস্তু থাকে অনেক সময় টাইটেল নাম এসব লেখা হয়তো না লিখিয়ে দিয়েছেন বিষয়বস্তুটা পুরো পড়লে বুঝতে পারবে যে এই কিতাবটা কি বিষয়ের সাথে সম্পর্কিত এইরকমই ঠিক এই কিতাব সম্পর্কে হয়েছে এই কিতাবের নাম কি তা লেখক শুরুতে উল্লেখ করেন নি, এবং পুরো কিতাবের ভিতরে কোথাও উল্লেখ করেননি যে আমার কিতাবের নাম হচ্ছে এই শেষখানো তিনি উল্লেখ করেন নাই এর মূল কারণ হচ্ছে যে পুরো বিষয়বস্তুটা একজন পড়লে অনধাবন করলে বুঝতে পারবে যে কিতাবের বিষয়বস্তু কি কিতাবের বিষয়বস্তু হচ্ছে আকিদা আকিদা এবং আকিদার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মনহাজ জি সঠিক ইসলামের আদর্শ তো তিনি এর নাম উল্লেখ করেননি কিন্তু বিষয়বস্তুটা পড়লে বোঝা যাবে যে বিষয়বস্তু হচ্ছে আকিদা যে আকিদাকে এই এমাম বাহারি রহমতল্লাল যুগে সালাফদের যুগে সন্না বলা হইট আর সন্না আকিদার কিতাবলীকে বলা হইত ए, गुली ते, गुली कुरते है गुली ठीक तेमीदागली गुमराह गुमराह आकी दे अथवा कफुरी आँख दे, गुम्रा, दे, दे, दे विदाती आकी देख सतर्क कर धारण करते विश्वास भूल विश्वास के মুছে ফেলতে হবে তাহলে আঁকে দেয়টা আপনার সহিদ্ধ হবে যেমন ঠিকটা বিশ্বাস করবেন ভুলটাকে অবিশ্বাস করবেন দুটোই জরুরি কিন্তু যেমন মুসলিম কে মুসলিম কাফের কে কাফের মনে করবেন আর যদি বললেন যে তো মুসলিম আর কাফের কাফের বলা যাবে না মূর্খদের কথা আল্লাহ বলছেন পলিয়াই হল কাফের আল্লাহ বলছেন না শেখুর ঠিকই তেমনি আজকাল কিছু বেদাত ভক্ত লোক বেদাত থেকে কিছুটা হয়তো উঠে এসছে হালকা হয়েছে কিন্তু বেদাত ভক্ত হয়নি আরে বেদাতিকে বেদাতি বলতে হবে না ঘৃণা ছড়াবে এটাও ঠিক ওই রকমই কথা যারা সহি মানুষ থেকে কথা বেদাতি বলবেন মুসলিমদের ক্ষেত্রে বা যারা কাফের তাদের ক্ষেত্রে মুসলিম বিভিন্ন ফিরকে আছে হয় মুসলিম আর না হইলে ভ্রান্ত আকিদার মুসলিম বেদাতি আকিদার মুসলিম তো লেখকের জামানায় আকিদার কিতাবগুলিকে সুননা বলা হত এই ওই সময়কালগুলিতে যতগুলি আকিদার সম্পর্কে কিতাব লেখা হয়েছে সবগুলির নাম সুন্না ছিল যেমন উদাহরণ স্বরূপ এমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহ চারজন বড় এমাম যাদের নামে যুগের আবর্তন বিবর্তনে বিশাল মজহ রয়েছে এবং তাদের অনসারী রয়েছে তার সবচেয়ে বড় মহাদেশ তিনি চারজন মধ্যে মহাদ্দেশ ফটি কিতাব রয়েছে যে কিতাব আহ সুন্না জি সুননা এমাম আহমদ জি আকিদার কিতাব এন সুন্না ওনার ছেলে একজন ইমাম ছিলেন আবদুল্লাহ বিন এমাম আহমদ ওনার একটি কিতাব রয়েছে আর সুন্না জি এইরূপ এমাম খাল্লা রহমতুল্লাহ আলী তার কিতাবের নাম সন্নাজির একটি কিতাবের যারা লিখেছেন আকিদার উপর তভিদের ওপর সন্নাত বেদার সম্পর্কীয় কিতাব সে কিতাবগুলিকে ওই নাই কি বলা হয়তো কতবু সন্না সুঝে সন্না মানে আদর্শ তো আকিদার ক্ষেত্রে রসুর উল্লাহ আর্শ হচ্ছে সহিদা আর রসর উল্লাহ তাতে উল্লেখ করতেন তারা যেগুলো সঠিক মশালা জি এজন্য এই কিতাবে অল্প কিছু ফিকি মশাইলও আছে অল্প কিছু অধিকাংশই রয়েছে আকিদা এবং মানহাজের মশাইল বা বিষয়গুলি मंत्य कर लिखे अबीफल इमाम बारहुल्ला बेसू कितब लिखे मिन हाँ एक शरु कित सुन्ना शरु कित सुन्ना शुनना তার একটি হচ্ছে তাহলে তারপরে যারা আছেন তারা এই কিতাবের নাম শারহুসেন সেই কিতাব সম্পর্ক তার পরবর্তীতে এই ইমামের জীবনী যারাই লিখেছেন তারা তার কিতাবের নাম এই সার্ভসন্নায় বলেছেন সুতরাং এই কিতাবটি এই নামে পরিচিত এই কিতাবের বিষয়বস্তু কি রয়েছে আজকে একটা অংশ তার আলোচনা হবে ইমাম রহমতুল্লাল এই কিতাব শুরু করেছেন আল্লাহ রব্দুল আলমিনের প্রশংসা দিয়ে এবং আল্লাহ রব্দুল্লা আলমিনের সানা গুণগান দিয়ে এবং তার নিয়ামতের স্বীকৃতি দিয়ে অসংখ্য নিয়েছে অতপর তিনি আলোচনা করেছেন যে আন্নাল ইসলাম ইসলাম ইসলামের অপর নাম হচ্ছে যেটাই ইসলাম সেটাই রসুর আদর্শ যেটা না সেটা ইসলাম নয় বিদাত ইসলাম নয় শির্ক ইসলাম নয় আপনি ধর্মের নামে মাজার পূজা করবেন বলবেন ইসলাম না ইসলাম নয় এটা ধর্মের নামে পীর মুরিদি করবেন আপনি সুফিদের বায়াত ইসলাম নয় আসলে মানুষ করাই ধর্মের নামে আপনি মিলাদ করবেন হ্যাঁ ধর্মের নামে আপনি বিদাত করবেন বিভিন্ন বিদাত আর বলবেন যে আসলে ইসলামের অপর নাম হচ্ছে সন্ন্যাহ এইটাই দিক তিনি শুরু করেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আনাল নাহ ইসলাম আহ সন্ন্যাস ইসলামই হচ্ছে সুন্নাত। সোন সোনাল্লাম ও সন্ন্যতুল খোলা দিন আমলে যে ইসলামটা ছিল সে ইসলামের দিকে ফিরে গেল ওই ইসলাম ছাড়া আমি বুঝিনি কিছু নবী সাহাবিদের যুগে ছিল কিনা এটা প্রমাণ করে দাও সে সঠিক ইসলাম পেয়ে যা সঠিক ইসলাম পেয়ে যা। और सुन्नति हाल इसलाम और सुन्नति हल्ला उत्साहित कर जम्धार ऐक्य कीसर भित है बड़ दल जो पंचाश जन आपल ऐक्यर नाम ऐक्य न ना, ना। देखते आपनारा ठीक पथे आना ठीक पद थे तो अपना साथी होना एक जमत एकाई जमत होते व्यक्ति रसुरमे जावा जमत जमातुल सहबा साहबाइकअल जमत होते एका गोटा एल एक कर्मीदल मिल आ रसुरमे झेड़े जावा जमतर साथ সেই হচ্ছে সুতরাং জামাতবদ্ধ হইতে হবে জামাত মানে আবার সংগঠনও না যেমন এটার অপব্যাখা আমাদের সেই কারীরা অনেকে করে জামাতি জিন্দিগি মানে আপনি একটা দলে আসেন যারা রাজনীতি করে আরে একটা তো করতে হবে আওয়ামী লীগ করে না ওই জামাত করে ভুল কথা সবাই যদি ভুল থাকে সবগুলি ছাড়তে হবে সংগঠনওয়ালারা যারা ধর্মীয় সংগঠন করছে আরে জামাতের সাথে থাকতে বলা হয়েছে জামাতে আসেন একটা তো হর আপনি তবুলিঘন না হয় জামাত ইসলামী হন ভুল কথা না এটা হবেন না ঐটা হবেন ফায়াতুল্লা পরিত্যাগ করছে যে আদর্শ সেই দলের সাথে আপনাকে যুক্ত হইতে হবে সেই কাফেলাতে আপনাকে সামিল হতে হবে তারপরে তিনি বলছেন যে কথাটা দিকে ইঙ্গিত করলাম একটু আগে বা বললাম জামাতের আসল ভিত্তি কি কিসের ভিত্তিতে আমাদের জামাত হবে আর জামাত মানে নয় যে একজন আমাদের নেতা হয়তো হ্যাঁ নেতা সরকার मंद हम जेमन जुग जेमन जुगे मानुष विभिन्न दल जमत बुझाना है जमत सुन्नते रास्ता केन्नत रास्ता रसुर रास्ता रसुरल्ला कैरम তাহলে আপনি রসুরামদের জমা ছিল তারপরে তিনি সাহাবাই করামদের থেকে दिन चले आई दिन ग्रहण करा फरोज ए बलिष्ट भाषा बर्णना कराम आदर्श ने फरज ওমানিক রাস্তা থেকে কেউ যদি বিপদ গামী হয় আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সাহবাইকার অনুসরণ করতে পারে তাদের পথের পথিক হইতে পারেন তাহলে আশা আছে আর সেটা যদি সত্যি সত্যি তাদের পথের পথিক হন দাবি করলে তো দাবি করছে যে আমার উল্লাহ হাসান সাথে আছে তো আইন কি বলবো আপনাকে যা দলিল এখনো দলিল বলছেন ওটাকে এই কাগজটাকে কি বলছে দলিল নিয়ে আসে রেকর্ড নিয়ে আসে তারপরে তিনি ওয়াহাজদার এর আহওয়া কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান করেছে কুপ্রবৃত্তি কাকে বলে আহওয়া হাওয়ার বহন মন যেদিকে ঝুঁকে সেদিকে চলা যেটা ভালো লাগে সেটা করা আকিদার ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক কথা বলার ক্ষেত্রে হোক যেটা মন চাই সেটা বললেন যেটা মন চাইলেন সেটাই বিশ্বাস করলেন আমার যেমন মন তেমন চলবো এটা হচ্ছে হাওয়া না আল্লাহ যেমন চলতে বলেছে তেমন চলবো কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনি মনের উল্টা চলতে কুপ্রবৃত্তির নাফারবানি করতে মনের চাহিদাকে আপনি কোরবানি দিতে আর রসুর উল্লাহামের তরিকাকে প্রাধান্য দিতে তখন কিছুক্ষণ কষ্টের পরে দেখবেন যে আপনার মজার মজা সাদ সা তখন মজা পাবেন ইসলাম পালনের উদাহরণ দি ঘুম থেকে উঠতে কাকে মজা লাগে মজা লাগে সবাইকে কষ্ট লাগে ভোজারের সময় ঘুম থেকে উঠতে সবাইকে কষ্ট লাগে কারণ ঘুম চেয়ে আছে অনেক সময় উঠে গিয়ে বসে অ্যালার্ম বন্ধ করে তারপর শুয়ে যাচ্ছেন পারছেন না উঠতে অথচ নিয়ত আছে আপনি যদি জিজ্ঞাসা করা হয় আরো যদি আপনি থাকেন খুব বেশি আরো ঘুমাব তারপরে উঠে গিয়ে চোখ খুলার চেষ্টা করে চোখ খুলে না চোখকে কচলাইতে হয়েছে জানা এই যে মনের চাহিদা নফারমনি করছেন বিরুদ্ধাচরণ করছেন তখন সবাইকে কষ্ট লাগে শুধু আপনাদের কষ্ট লাগে না আল্লাহর বলিদেরকে কষ্ট লাগে ভালো ভালো মানুষ ওদের কষ্ট লাগে বিশেষ করে ঘুমপুরা না হলে ঘুম পুরা হইলে কমপক্ষে পাঁচ ঘন্টা একটা না ঘুম না হইলে ঘুমের চাপ থাকবে এই যে ওই সময় যে একটু কষ্ট এরকম জীবনের অনেক উদাহরণ আছে প্রতিটি ক্ষেত্রে উদাহরণ দিতে পারে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যখন আপনি মনের চাহিদার না শরীর লাগবে গিরা লাগিয়েছিল হাতিসে খুলে গেল উঠে গেলেন দোয়া পড়লেন যে গিরাজগার করলেন তা উজু করলেন আর তারপরে লাগলেন, তখন যে মনের শান্তি ফজর পড়ে জামাতে हालावातलीमानवा मिस्टर सद आ मजा से शेटा पाई तीन बैशि এই এখন আল্লাহ রসুল স্বার্থ বাদ দিতে হবে আহওয়া তো হাওয়ার বিষয় বোঝানোর জন্য একটু লম্বা করলাম হাওয়া এইরকমই আকিদের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে গোটা গ্রাম গোটা এলাকা গোটা দেশ সব মন সবার চাই যে আমি আরামে থাকি কেউ কিছু না বলে বিতর্কিত হব না মানুষের গাল খাব না মানুষের সাথে ঝামেলে যাবো না মানুষের দুটো কথা শুনবো না সবার সাথে মিলেমিশে থাকবো হ্যাঁ তাহলে কেউ কিছু বলবে না কেউ সবাই ভালোবাসবে সবার ভালোবাসো সবাই চাই মনটা চায় আমাকে সবাই ভালোবাসো কেমন চাই না শুধু আপনারা আমিও চাই যে আমাকে সারা দুনিয়ায় ভালোবাস কিন্তু সম্ভব অসম্ভব কথা অসম্ভব যদি হকের ওপর থাকে যে হক যদি বিসর্জন দিয়ে দেন তাহলে সম্ভব যে যা যা বলবে যদি রাজি করে নেন এগুলো ঠিক ঠিক ঠিক সব মুসলিমকে বললেন তো এহুদিনা সারা কেমন রাজি করবেন কাফের মসে হিন্দুকে কি করে রাজি করবে যে ঠিক বলতে হবে না মনের উল্টা করতে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক করেছে। মন যেটা চায় না মনের বিরুদ্ধে হবে মনকে যখন মনটা কিন্তু প্রাণ শুনার উল্টো দিকে যাচ্ছে আল্লাহর রাস্তার উল্টো দিকে যাচ্ছে মনকে ছুঁড়ে ফেলা কুপ্রবৃত্তিকে একবারে দমন করে দাও আমরা সহিদার যদি আমরা দায়ী না হইতাম আর যদি আমরা যারা ফিরমুরি দিতে তৈরি বিশ্বাসী তাদের যদি আমরা আলেম হইতাম তো আমাদের ভক্তি আর আমাদের সবাই সব ভক্তি করুক কিন্তু না আল্লাহকে রাজি করলে রসুলের তৈরি থাকলে সবাইকে রাজি করা যাবে না সম্ভব না এবং দুনিয়ার স্বার্থে অনেক করতে হবে দা তারপরে বিদাত থেকে সতর্ক সাবধান করেছেন গত সপ্তাহে বিষয়টি বলছিলাম যে উনি প্রথম সাবধান করেছেন অনেকে ছোট বেদাত অবহেলা করে আরে আমরা কবর মজারে বিশেষ না পেট বুঝা না শুধু কি করে যায়। শুধু কি করে মিলাদ করে কেম আমরা সিরাত উন্নবী মাহফিল করি এরকম বেশ কিছু আলেম আছে একজন ভালো আলেম সে ঢাকা আলিয়াতে পড়িয়ে এসছে আল দেখা বিশেষ বড় একটা জামাতের সে বড় রোকন ছিল সে বলছে যে সিরাতন্নবী করলে অসুবিধা কি বারো রবি অসুবিধা নাকি মাঝে মাঝে আমার কাছে ইসলামী সেন্টার আসতেন আর বললাম নামটা সিরাতন্নবী কিন্তু বারো রবি বলে কেনা যেকোনো সময় নবীর জীবনে চর্চা করে বারো রবিউল বলে সিরাতুল নবীর মাহফিল চলছে কেন সুদী ব্যাংকে সুদের নাম সুদ বলে না আপনাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আপনাকে বেনিফিট দেওয়া হচ্ছে এইসব বলা হচ্ছে ফাইদা বেনিফিট মানে ফাইদা বেনিফিট মানে সুদ না যুক্তি পেশ করা আর উদাহরণ পেশ করা করে যুক্তি দিয়ে আকিদাকে খণ্ডন করা সেই আকিদা বিরোধী যুক্তি পেশ করা এর থেকে সতর্ক সাবধান করেছে আজকাল এক শরীর কুমরা রাখি বলে হ্যাঁ যুক্তিতে মুক্তি আছে কোরআন সন্ন্যায় হচ্ছে আসল যুক্তি এটাও দলিল হাদিস বিরোধী হয় তাহলে সেটা ছুড়ে ফেলতে হবে কারণ ওহি সবকিছুর ওপর অগ্রাধিকার পাবে আর ওহি হচ্ছে কোরআন করিম এবং আসলামের হাদিস। তারা আগে একটি কথা বলছেন যে ছোট বেদাত থেকে কাবিরা ধীরে ধীরে বাড়ে ধীরে ধীরে বাড়ে যারা ফেসবুকে মহিলার ছবি দেখেন অথবা সিরিয়াল দেখেন এই খারাপ ছবিগুলি হঠাৎ করে লাভ দিয়ে প্রথম দিনে কিন্তু হয়তো মহিলাদের মাথা খোলা চেহারা খোলা হাত খোলা পা খোলা এরকম দেখতে দেখতে আর তারপরে তখন একবারে উল্ল্ব ছবি নৌরা ছবি আট ফিলিম দেখা শুরু হয়েছে যে কোনো আসত না পত্রপত্রিকা আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে নামাইছে কাপড় আস্তে আস্তে খুঁজছে কাপড় আর দেখতে দেখতে অভ্যাসত মহিলার যখন খবর শুনতে একসময় পুরুষদের খবর শুনতেন তারপরে মহিলার খবর এক মাথাতে খালি চেহারা আছে আস্তে আস্তে চেহারা দেখা অভ্যাস হল চেহারা মহিলার দেখে দেখে খবর শুনে আর এখন মাথাও খুলে মাথা খোলার সাথে সাথে এই দিকে খোলা আহ এইদিকে আস্তে আস্তে অভ্যাস করাচ্ছে পাপড় এইরকমই বেদাতের বিষয়টি ছোট বেদাত করতে করতে বড় বেদাত শুরু করে মানুষ ছোট বেদাত করতে করতেই বড় বিদাত করে ফুল চাদর বিছাই তারপরে জিয়ারতের জন্য একটা অরসের দিন যেদিন মানা গেছেন হ্যাঁ মৃত্যু দিবস ওটা অরুস লাগায় তারপরে তখন খাসি মুরুগ আসা শুরু হলো সিজদা শুরু হলো তপ করা শুরু হলো ছেলে মেয়ে চাওয়া শুরু হলো, রোগের আরোগ্য চা শুরু হলো বড় শির শুরু হলো প্রথম দিন থেকে তো বড় শুরু হয়নি যতগুলি জিলানির মাজার থেকে শুরু করে চিস্তির মাজার শাহজালা সাফরা যাই বলেন প্রথম দিন থেকে শিরকুফুরি শুরু হয়নি বেদাত শুরু হয়েছে বেদাতি শুরু হয়েছে এইরকম মূর্তি পূজা আস্তে আস্তে শুরু হয়েছে প্রতিকৃতি ভাস্কর্য মূর্তি তৈরি করা হয়েছে আর করা হয়েছে শ্রদ্ধার জন্য ভালো মানুষ ছিলেন অনেক বড় মানুষ ছিলেন মহামানব ছিলেন অথবা আল্লাহা ছিলেন তারপরে শায়তান তাদেরকে নিয়ে খেলা করল আরে এরা এত বড় আল্লাহর নেক বান্ধা ছিল যে এরাই তো দিতে পারে হ্যাঁ দিতে পারে তাহলে অত দূর কেন আল্লাহর কাছে সাত আসমান ওপর চাইতে এই যে মূর্তি পূজা শুরু ভাস্কর্য থেকে মূর্তি পূজা শুরু হয়েছে প্রতিমা পূজা শুরু হয়েছে আর কবর পাকা শুরু হয়েছে আর একটার ক্ষেত্রে বলছে আরে ওটার বিরোধিতা করলে তো আপুে লেগে যাবে আপুে যাবে তাহলে তো আমরা না সুতরাং মাজারটা থাক মাজার পূজা হোক মূর্তির রাস্তা যেন না খুলে এগুলো ভুল কথা मजार्ती पानेबर पाखा কোথাও দেখাইতে পারবেন যে কোন জিন্দা বা মুর্দা পীর কে সে দর্গা দুর্গাকে সেজদা হচ্ছে দেখাতে পারবেন সেজদা তো একটা পাকা কবর আছে দেখাইতে পারবেন কোথাও নেই মানুষের পেছনে শাইতান লেগে আছে শুধু বিভিন্ন পাপ বাড়ছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি যে শির মুক্ত থাকা। বেড়াত মুক্ত থাক এটা অনেক বড় জিনিস এখন এতটুকু যদি আমরা নিজের পরিবারে সমাজের দেশে করতে পারি অনেক কিছু করে ফেলবো পৃথিবীতে কোনো দেশ আছে দেখাই মুক্ত আছে না মূর্তি মুক্ত আছে এই সৌদি আরব ছাড়া যেন সমস্ত মুসলিম নেতাদেরকে তৌফিক দান করেন তারপরে তিনি সতর্ক সাবধান করেছেন কুক্রবৃত্তির অনুসারী হাওয়ার পূজারী এবং যারা বিদাতপন্থী তাদের রাস্তা থেকে এই সব তরিকা থেকে সাবধান আজকে থেকে আগে নয়শো এক হাজার বছর আগে চোদ্দশো বছর ইতিহাস ইসলামের এগারোশো বছর আগে আজকে যদি আমি সতর্ক সাবধান করি ১২৬ তরিকা থেকে সাবধান তা আমি নতুন কথা বলি এগুলো হচ্ছে সবুল আহ একশো তরিকা হচ্ছে এগুলো হচ্ছে হাওয়ার পূজারই এরা এরা হচ্ছে অনুসারীরা তাদের বিদাত এবং বাতিল কে যে বাতিলের যে প্রচার প্রসার করেছে কিভাবে সেগুলি সুস্পষ্ট করেছেন তাদের মুখ করেছেন তারপরে তিনি উৎসাহিত করেছেন दलिले सामने दाड़ करुक्ति তো বলবো যে এই যুক্তি শয়তান পেশ করেছিলেন বলছে আমি শেষ দা না কেন যুক্তি আমি তার চাইতে সিনিয়র আবার কামই মনে রাখবেন দলিলের সামনে আপনাকে যদি অলায় মুজার ওপরে মশা করেন যুক্তি যদি বললেন ময়লা তো নিচে লাগে শুধু নিচে মশা হওয়া উচিত এটা হচ্ছে শয়তানি যুক্তি बहु मसाइल रही मुस्लिम इलमुल कलम चर्चा करुक्ति प्राधान्य दी नकल अकल के नकल मैं दलिल जा नकल हल्लाकेक के दलिल प्राधान्य दिलमुल कलम এবং ঝগড়া বিবাদ করা তর্ক করা বহস করা এসব থেকে সতর্ক সাবধান করেছেন আসবে কোন যদি তর্ক লাগিয়ে দেন একটা বিষয় নিয়ে। যে সম্পর্কটা চল আরো মেজাজটা গরম হয়ে যাবে কারণ আপনি চান আপনারটা মানিয়ে নিতে আর ও চাই ওরটা মানিয়ে নিতে কেউ কাটা মানতে রাজি না হাওয়া গালিব হয়ে আছে মনের চাহিদা যে আমি হেরে যাব ছোট হয়ে যাবো সুতরাং এই লোকেরা করছে এটা এবং হেদায়ত হয় না বরং যে সাদা সিঁদা লোকগুলি হেদায়ত হতো সেগুলিকে আরো পাকিয়ে দিল আরো গ্রুপিং তৈরি করে দিল ওর আরো কটর লাভ নেই দলিলে পারবে না তো লাঠি নিয়ে আসবে দল সুতরাং ওইসব করে লাভ নেই আমি বারবার এই জন্য বলেছি আপনি আপনার কথা পেশ করে দেন স্বাধীন দেশে বাস করেন আর তারপরে আপনাদের গণতান্ত্রিক স্বাধীনতা আছে ওদের ধর্ম করার যদি স্বাধীনতা থাকে আপনার ধর্ম করা স্বাধীনতা আছে যদি হিন্দুর ধর্ম পালন করা খ্রিস্টান কাদিয়ানি সব বুধিস্ট সবার যদি ধর্ম পালন করার স্বাধীনতা থাকে তো আপনি মুসলিম যেভাবে ইচ্ছা শেখে করে। ভাই তোমার ওইরকম তোমাকে সলাত ভালো লাগছে তুমি ওইরকম পড়া আমাকে পড়তে দয় ভাবে অসুবিধা রেখে না মুসলিমকে দেব না আরে হিন্দু করবে করুক তো আমাদের কথা ধরতে হবে এটা গায়ের জোর এই গায়ের জোর বেশি দিন চলবে না চন্নবিচ্ছন্ন করে দেবেন এবং এর জন্য আজাব আসবে ভালো করে মনে যা আপনি শক্তিশালী করবে আর সন্নদের বিরোধিতা করবেন কোরআন থেকে মানুষ দূরে সরে যায় তারপরে সহিমাবিল আসমাফাত আল্লাহ আসমা সিফাত একজন মুসলিমের পর যে সহিদার রাখা ফরজ সেই বিষয়টি মানে দাঁড়ি পাল্লা রয়েছে দাঁড়ি পাল্লা আছে কেউ যদি দাঁড়ি পাল্লা করে হাসরের মাঠে সে গুমরা পথভ্রষ্টাধিকাওয়াজ প্রত্যেক নবীর হজ থাকবে নবিসামের হজ সবচেয়ে বড় হবে নবিসামের সাফাত রয়েছে অনেকে মিথ্যপোমাদ দেয় যে আমরা নাকি সাফাতকে অস্বীকার করি সাফাত রয়েছে সবচেয়ে বড় সাফাত রসুরামে आलोचना करमान शुद्ध एक विषय नाम नए बरमान कथार नाम नियतर नाम, नाम एवं सठ সিদ্ধান্ত পৌঁছার নাম সঠিক সহি মুখের কথা মনের আমল মনের আমল হচ্ছে বিশ্বাস করা ভালোবাসা ইমান বাড়ে এবং কমে এটা মনের ইমান বাড়ে এবং কমে সবার ইমানে রকম না সবাই একই স্তরের না। এই উমতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন নবী তারপরে আলী যাদেরকে আল্লাহরিনের মর্যাদা যারা আগে আগে ইসলাম গ্রহণ করেছেন তারপরে আনসার আনসারের তুলে মহাজরিনা শ্রেষ্ঠ তারপরে নবী ইসলামের সাথে যারা থেকেছেন মানে সঙ্গী হয়েছেন দীর্ঘ সময় ধরে মন্দ কোনো মন্তব্য করব না যারা এই সাহাবাইকার সম্পর্কে মন্তব্য করে তারা গুমরা ওসমান রাজি আল্লাহ সম্পর্কে রজি আল্লাহ সম্পর্কে আমর আস সম্পর্কে বিশেষ করে এই সব যারা করেছে। তারা শিয়া রাহা বীরেজির কাছাকাছি রাফেজ শিয়ারাই কাজ করে আর সুন্নি দাবি করবে সুন্নিদের একজন স্কলার দাবি করে। সুন্নিদের বড় একজন আদর্শ আর সে সাহাবাহিকান্ডের সমালোচনা করে সে নিজে গুমরা হয়েছে অন্যদেরকে গুমরা করেছে আজকে এখানে আলোচনা শেষ করছি কারণ আমরা আলোচনা লম্বা করবো না তারপর লম্বা হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক বিষয়গুলি শেখার জানার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লাহমাদেরকে সময় যেন হৃদায়তের পথে রাখেন এবং ভালো আমলের তৌফিক দান করেন আল্লাহরুল আলমিন জান্নের কথা আমাদেরকে যেন অটল অবিচল রাখেন আল্লাহ রবুল্লা আলম সমস্ত রকমের বালামুসিবত থেকে হেফাজত করেন রুজিতে আল্লাহ আলা বরকত দান করেন ওসলাল